প্রিয় দর্শকের শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে খাইবের যুদ্ধের পরপরই হয় কারণ তাদের কাছে কোন জুতা ছিল না আর পাথরের উপর দিয়ে হাঁটতে গেলে পা ফেটে যায় এটা বালক জানেন যারা আরব দেশে আছেন পাথরের উপর দিয়ে হাঁটা কত কঠিন তখন তাদের পা ফেটে যাওয়ার কারণে তারা আপনার কাপড় ছেড়ে ছিঁড়ে पट्टी लागिए नाम देखने तरह चारश जन सहर के लिए जख गफान गोत्र रसूल आकरमसलम तर उद्देश्य बेर खबर पे जा सब जगह पाली जाए এবং রসুল আকাম সেই জায়গায় পৌঁছলেন এটা হচ্ছে তৃতীয়বার ভয়ভীর নামাজ হম এবং রসুল আকান সেখান থেকে নামাজ আদায় করে মদিনায় ফিরে আসলেন সপ্তম হিসড়ি জিলকত মাসে আরেকটি ঘটনা ঘটে সেটা যে রসুল আকরমসালাম উমরার জন্য বের হন যেটা আগের ঘটনার মানে পরিশিষ্ট আর কি যে আগে চুক্তি হয়েছিল যে সপ্তম হিজনে আসবেন রসুল আকরম করার জন্য সেই ভিত্তিতে তিনি উমরার জন্য কি বের হন যেটা আপনার হদাই বিশের মধ্যে লিপিবদ্ধ ছিল এক বছর তো ইতিমধ্যে হয়ে গেছে সুতরাং এই টাইম এসে পড়েছে এই উমরা কি অমরাতুল কাদা বলা হয় কুরেশ বংশের সাথে চুক্তি করেছেন এই উমরা করার ব্যাপারে যে আগামী বছর উমরা করবেন হম সেই কারণে এটাকে উমরাতুল বলা হয় হম হ্যাঁ উমরাতুল বলা হয় রসুল আকমস ইসলাম তার সাথীদেরকে নিয়ে বাকিদেরকে নিয়ে তিনি রওনা করেন সপ্তম হিসে উমরা করার জন্য কাজা আমরা করার জন্য সুর আক্রমশাম তার সাথে ছয়শটা ওঠ আপনার নিয়ে যান এবং সাথে সাথে তারা অস্ত্র বহন করেন হুম কারণ কোরাইশ বংশের লোকেরা গাদ্দারি করে বসবে হ্যাঁ এটার ভয় আছে এই কারণে এই ভয়ে তারা অস্ত্র সংগ্রহ করেন এবং তারা জিলফলফের মিকাতের মধ্যে পৌঁছে যান যেটা আপনার কি মদিনার মিকাত এরকম দিকে রাখছেন আকালাম যখন মুকায় পৌঁছে গেলেন এবং মসজিদ হারামের মধ্যে প্রবেশ করলেন বিশেষ করে হ্যাঁ বনু সাহিট দিয়ে তিনি প্রবেশ করেছেন হ্যাঁ যখন আপনার সাত বছর হয়ে গেলাম রোকন কে মানে আপনার হাজু আসবাদ কে তিনি আপনি স্পর্শ করেন তার হাতের একটা লাঠি দিয়ে এবং তিনি হম করেন মানে তার যে এহরামের কাপড় ডান বাহু খালি রেখে নিচ দিয়ে তারপরে রসুল আকমস ইসলাম তার স্বাদিদেরকে নিয়ে সাই করতে করেন তখন তিনি সাপা মারবার মাঝে সাই করেন নিজের উঁটের পিঠে বসে তিনি সাই করেন অসুবিধে নেই তারপর রসুল আকরম হ্যাঁ তার মাথা ছেঁচে ফেলার কাজ করেছিলেন কে মাহমার আবদুল্লাহ আল আদাউ তিনি তার মাথা ছেঁচে দিয়েছিলেন এবং এরকম ভাবে তাদের এই কাজটা সম্পন্ন করেছেন তারাও মাথা ছেঁচে ফেলেছে রসুল আকরমসালাম সাহেকাতে কিন্তু ছবি ছিল মূর্তি ছিল রসুল আকরম সালাম সাহেক রামকে নিয়ে হ্যাঁ আপনার তিন দিন থাকার পর মুক্কা থেকে বের হয়ে গেলেন যখন রসুল আকরমসু ইসলাম সারিফ নামক এলাকার মধ্যে পৌঁছালেন তখন সেখানে আবার অবস্থান করলেন হ্যাঁ রসুল আকুল্লাহাম হ্যাঁ সারিফ নামক এলাকার মধ্যে হজরত উমল বিনতে মাইমুন বিয়ে করেন হম তাইলে এই দিকে কয়েকটা গণগণ বিয়ে হয়ে যাচ্ছে উমুল মোমিনিন হজরত মাইমুনাকে বিয়ে করেন আর এটাই হচ্ছে রসুলের জীবনে সর্বশেষ বিবাহ এটা খেয়াল রাখবেন শুরু হয়েছে খাদিজাকে দিয়ে শেষ হয়েছে মাইমুনাকে দিয়ে তিনি আসছেন সর্বশেষ রসুলের স্ত্রী এবং তিনি মৃত্যুবরণ করেন একান্ন হিজরিস বড় মেয়ে করেন। এবং তাকে বাকি এলাকায় দাখন করা হয় হ্যাঁ অষ্টম হিজরিস আবার সফর মাসের দিকে হ্যাঁ রসুল আকমস আপনার কাছে আসেন তিনি তখন মদিনাতে আসেন কে কয়েকজন লোক এসেছিলেন মুসলমান হয়ে এরা যান। এরা মুসলমান হয়ে রসুলের কাছে উপস্থিত হয়ে যান রসুল আকরমসুল ইসলাম এদেরকে নিয়ে অত্যন্ত খুশি হন এবং রসুল আকরমসম বলেন হ্যাঁ রমত হ্যাঁ রফলা দিহা যে মুখ তার কুলিজের টুকরুগুলোকে গুলোকে নিক্ষেপ করেছে আমাদের কাছে তাইলে এরা বড় বিশাল ব্যক্তিত্ব ছিলেন এরা কিন্তু তার একটা অংশ বিশেষ আল্লাহ শানু আমাদের রসুলের বাকি জীবনগুলো জানার অপেক্ষায় থাকার তো দান করুন আজকের জন্য এখানে আমি শেষ করতে যাচ্ছি ওসলিন